রমাদান উপলক্ষে বিশেষ লেকচার সিরিজটি সাথে কম বেশি পরিচিত তবে একই রকম আরও একটি শব্দ কোরআনে বহুবার এসেছে শব্দটি হল ইনাবা এখন যেহেতু রমাদান মাস সুতরাং আমরা তলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে ইনাবার আলোচনা শুরু করব ইনাবা কি শাহেখ ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলেন ইনাবা হল আল্লাহকে খুশি করার জন্য তৎপর হয়ে থাকা প্রতিনিয়ত বার বার আল্লাহরই দিকে ফিরে যাওয়া অর্থাৎ এটা তবাহি কিন্তু এ তবাহল ক্রমাগত তবা বিরতিহীন ভাবে করা তবা ইনাবা করার জন্য মন থেকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে ভয় নিয়ে আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ছুটে যেতে হবে আর তা হতে হবে কোরআন এবং সুনাহ মোতাবেক আল্লাহর কিছু বান্ধা আছে যারা রমাদানের শেষ দশ দিনে দুনিয়ার সব কিছু ফেলে এই তিকাআফের উদ্দেশ্যে আল্লাহর দিকে ছুটে যায় ঠিক তেমনি ইনাবা হল আল্লাহর দিকে অনবরত এই তিকা করা মানব হৃদয়কে আল্লাহর দিকেই ছুটে যেতে হবে আর এতেই তার সম্মান নিহিত কেউ যদি আল্লাহর পানে না ছুটে তাহলে সে অন্য কারো দিকে ছুটবে আর মানুষ হয়ে রব কারো দিকে মনিব হল সেই ব্যক্তি যে গুনার পর তবা তো করেই বরং আরো এক ধাপ এগিয়ে নিজেকেই বদলে ফেলে আল্লাহর সাথে নিজেকে একটা সার্বক্ষণিক সম্পর্কে জুড়ে নেয় আল্লাহ তালা ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারে বলেছেন সুরাহ আয়াত পঁচাত্তর এই আয়াতে ইব্রাহিম সালামের তিনটি গুণের কথা বলা হচ্ছে তিনি ছিলেন হালিম অর্থাৎ ধৈর্যশীল অর্থাৎ কোমল হৃদয়ের অধিকারী এবং মুনি বার বার আল্লাহবেন ফির বিয়া ইহর ও ইম আসলিমুল হু মি কবলি আিয়া দিন বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়াল তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞা হও সুরা জুমার আয়াত তেপ্পান্ন থেকে চুয়ান্ন এই আয়াতে দবার পরেই আল্লাহ উল্লেখ করেছেন ইনাবার কথা ও আনিবু এই ইনাবা ব্যাপারটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব ইনাবার স্তর তিনটি প্রথম স্তরটি হল ইনাবার সবচেয়ে মৌলিক স্তর আর সেটা হল শেখ ছেড়ে তাওহিদ এবং কুফর ছেড়ে ইসলামের দিকে ফিরে আসা এটুকু না থাকলে একজন মানুষ আর মুসলিম থাকে না কাফিরে পরিণত হয় কুফর ছেড়ে ইসলামে আসাটা ইনাবার একেবারে প্রাথমিক স্তর কোরআনের আয়াত থেকেই ইনাবার এই স্তরটির কথা উল্লেখ পাওয়া যায় যারা তাগতের ইবাদত করা থেকে দূরে থাকে এবং ক্ষমা প্রার্থী হয়ে আল্লাহর দিকে ফিরে যায় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতএব সুসংবাদ দিন আমার বান্দাদের। সুরা আজুমার আয়াত সতেরো ইন আবার দ্বিতীয় স্তর কি ইনাবার দ্বিতীয় স্তর হল মুতাকিদের ইনাবা ছেড়ে ভালো কাজ করা যে এখনো ইনাবার প্রথম স্তরে আছে কিন্তু দ্বিতীয় স্তরে পৌঁছতে পায়নি সেই মুসলিম হলেও আমরা তার জন্য জাহান্নামের আশঙ্কা করি কেননা সে তার গুনে জাহান্নামে যেতে পারে যদি না আল্লাহ তাকে ক্ষমা করে দেন ইনাবার এই স্তরের উল্লেখ পাওয়া যায় সুরাজ জুমারে বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজ তুমার আযাত পান এবং পরবর্তী আয়াতিমুল্লাদুমুল্লা তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ তোমাদের কাছে আজাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না আজমার আয় চুয়ান্ন ইনাবার তৃতীয় আর একটি স্তর আছে তৃতীয় স্তরটিকেই আমরা এই রমাদানে লক্ষ্যবস্তুতে পরিণত করতে চাচ্ছি সেটা কি সেটা হলো মোহসিনের ইনাবা এটাই হল ইনাবার সর্বোচ্চ স্তর দেহ এবং মন দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে ফিরে যাওয়া সব সময় সকল পরিস্থিতিতে কেবল দিকেই ফিরে যাওয়া এবং পরিপূর্ণভাবে আল্লাহর সকল আদেশ মেনে নেয়া এটাই হলো সর্বোত্তম পর্যায়ের ইনাবা ইব্রাহিম আলহ ইসালাম এভাবে ইনাবা করেছেন তার ইনাবার স্তর ছিল সর্বোচ্চ পর্যায়ের আল্লাহ তাহলে বলেন নিঃসন্দেহে ইব্রাহিম ছিল ধৈর্যশীল কমল হৃদয়ের অধিকারী এবং আল্লাহ অভিমুখী সুরাহ আয়াত পঁচাত্তর শুধু ইব্রাহিম আলাহ ইসলামী নন কোরআনে নবী সোহাইব আলাহ ইসলামের ব্যাপারেও উল্লেখ করা হয়েছে সঈদিনে সোহাইব আলাহ ইসলাম বলেছেন ইল্লা এবং আল্লাহ ছাড়া আর কারো থেকে সাহায্য আসতে পারে না আমি তার উপরেই ভরসা করি এবং তার দিকেই ফিরে যাই সুরাহুদ আয়াত অষ্ট আসী ইমাম ইবিন্তাই মেয়ের রহমাহুল্লাহ বলেন শয়তান এই স্তরের লোকদের পিছেই সবচেয়ে বেশি লাগে কেননা সবচেয়ে উত্তম লোকগুলোকেই শয়তান ভুল পথে নিয়ে যেতে চায় মানব জাতির নেতার দিকে তাকান সব ইমামদের ইমাম তবাকারীদের নেতা ইবাদতারীদের নেতা রসুল্লাহ তিনি বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং প্রতিদিন সত্তর বারের বেশি তবা করি সহিবুখারির বর্ণনায় সত্তর বার আর সুনান আন্না এর বর্ণনায় একশো বার তবা করতেন রসুল সাল্লামের অতীত বর্তমান ভবিষ্যৎ তার জীবনের সামনের পেছনে সব গুনা মাফ করে দেযা হয়েছে এর পরেও তিনি আমাদের কতবার মাফ চাওয়া উচিত গুনাহ অন্তরকে শক্ত করে দেয় কাজেই মনকে নরম করতে আল্লাহর কাছে তবাহ করুন এটা একটা ব্যাধি আল্লাহ তো অতপর এই ঘটনার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে তা পাথরের মতো অথবা তার চাইতেও কঠিন। বাকারা চাইতে গুনাহ করলে অন্তর কালো হয়ে যায় কাজেই তবাহ করুন যেন আপনার অন্তরকে পরিষ্কার করতে পারেন রমাদানের মতো এমন বরকতময় সময় আর পাবেন না আল্লাহআ বলেন কখনো না বরং তারা যা করে তা তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে আয়াত চোদ্দ ফোটা ফোটা করে অন্তরে দাগ পড়ছে একটা সময় এটা এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে পরিষ্কার করা জরুরি হয়ে পড়ে আউ নিবিন আবদুল্লাহ বলেন যারা প্রতি মুহূর্তে আল্লার কাছে দাবা করে তাদের সাথে থাকুন কেননা তারাই সবচেয়ে নরম মনের মানুষ তবা বান্দা আর আল্লাহর মধ্যকার একটি অসাধারণ চুক্তি আপনি কি চুক্তি করছেন দেখুন আপনি একটি গুণা করলেন নিজের উপর জুলুম করলেন এরপরও আপনি তবা করুন গুনাহের কাছ থেকে দূরে সরে আসুন আল্লাহ আপনার সকল গুণা মাফ করে দেবেন রমাদারের জন্য কেউ কি খাবার দাবার কেনার কথা ভুলেছে না মাগরে আগেই সবাই ইফতার রেডি করে ফেলে অথচ নিজেকে রেডি করার কথা আমরা ভুলে যাই রমাদানের খাবার জমানার চাইতেও স্পেকফার তবাহ আর ভালো আমল করা কি আরো জরুরি না হে আমার রব আমার গুনাহ যদি পাহাড় হয়ে থাকে তোমার তার চেয়েও বড়। যদি তোমাকে ডাকতে থাকে। তবে আমার মতো তোমারা কোথায় যাবে হে আমার রব তুমি আমাকে যেভাবে ডাকতে বলেছ আমি সেভাবেই তোমাকে ডাকি বিনয়ের সাথে একাগ্র হয়ে তুমি যদি আমার ডাক না শুনো তাহলে কে শুনবে তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে কে আমাকে ক্ষমা করবে তুমি যদি আমার উপর দয়া না করো আর তাহলে কে দয়া করবে তুমি ছাড়া আমার কোনো আশাই নেই তোমার আমার আরকাল আশা ভরসা নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবে আমি তো একজন মুসলিম তবা এবং ইনাবা নিয়ে যে প্রশ্নটি আমি সবচেয়ে বেশি পাই সেটা হলো আমি তবা করি তারপর আবার গুনাহ করি আবার তবা করি এরপর আবার গুনাহ করি আমি হাল ছেড়ে দিয়েছি নিজেকে নিয়ে আমি হতাশ আপনি কি কোরআন পড়েছেন জানেন আল্লাহ আপনাকে কি বলছেন আল্লাহ আপনাকে ডেকে বলছেন ইহিরুন বিয়া ইন্দ হু অলী বলুন হে আমার বান্দা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ানু আজ্পান্ন আল্লাহ এখানে এমনটি বলেননি যে হে মুমিন বান্দারা এবং তিনি এটিও বলেননি যে হে মানবজাতি। যেভাবে তিনি কোরআনে অনেকবার বলেছেন এ আয়তে তিনি মুত্তাকিদেরও বলছেন না নেককারদেরও বলছেন না মোহসিনীনদেরও বলছেন না আমাদের অগ্রগামীদেরও বলছেন না এই আয়াতে তিনি তার গুনাহগার বান্দাদের সম্বোধন করে বলছেন নিরাশ হো না আসিমেন উমার বিন আবী একবার বক্তৃতায় বলেন তোমরা যদি গুনাহ করে ফেলো তাহলে তবা করো যদি আবারও গুনাহে লিপ্ত হও তাহলে আবারও তবা করো এরপর আবারও গুনাহে জড়িয়ে পড়লে আবারও তবা করো গুনাহ হলো মানুষের গলায় ফাঁসের মতো গুনাহ মানুষকে ধ্বংস করে দেয় আর সবচেয়ে জঘন্য মাত্রায় ধ্বংস হলো গুনাহ করে তবা না করা এবং গুনাহের উপর অবিচল থাকা আল্লাহ বলেন হে আদম সন্তান, যতক্ষণ আমাকে তুমি থাকবে এবং আমার থেকে ক্ষমা পাওয়ার থাকবে তোমার গুনাহ যত বেশি হোক আমি তোমাকে ক্ষমা করে দেব এবং এতে কোনো পরোয়া করব না হে আদম সন্তান তোমার গুনাহের পরিমাণ যদি মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি এতে পরোয়া করব না হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী পরিমাণ গুণাহ নিয়েও আমার কাছে আস এবং আমার সঙ্গে কাউকে শরীর না করে থাকো তাহলে তোমার কাছেও হব। কাছে আপনি সাথে করছেন আর রহমানের সাথে ডিল করছেন আপনি সাথে করছেন আল্লাহাল আর এই গুণগুলো থেকে এটাই হলো আপনার প্রাপ্তি ইব্রাহিম ইবেন সাইবান বলেছেন তিনি ২০ বছর বয়সী এক যুবককে চিনতেন শয়তান তাকে এই কথা বলে প্রযোচিত করতে যে তুমি তো এখন যুবক তুমি এখনই কেন তবা করছ এখনই কেন দুনিয়া ভোগ করা থেকে বিরত থাকছ তোমার সামনে এখনো কত লম্বা সময় পরে আছে শয়তানের ঢোকায় পড়ে ছেলেটা আবার গুনাহের জীবনে ফিরে গেল এভাবে গুনাহ মধ্যে ডুবে থাকা অবস্থাতেই হঠাৎ একদিন তার মনে পড়ে গেল আল্লাহর অনুগত হয়ে কাটানোর সময়টার কথা একজন মুসলিম গুনাহ করার সময়ও মুসলিমই থাকে তার অন্তরে এখনো লাহ ইল্লাহ গেঁথে আছে সে তখন আগের সুন্দর জীবনটার জন্য কাঁদতে শুরু করল নিজেকে জিজ্ঞাসা করল আল্লাহ কি আমাকে কবুল করবেন এরপর সে একটা আওয়াজ শুনল সম্ভবত সে নিজেই নিজেকে বলছিল তুমি আমার ইবাদত করলে আমি তোমাকে শক্রিয়া জানালাম তুমি গুণাহ করলে আমি তোমাকে অবকাশ দিলাম তুমি ফিরে আসলে আমি তোমাকে কবল করে নিলাম যদি আপনি তবা করার পরও শয়তানের ফাঁদে পড়ে যান তবুও ফিরে আসুন এতে লজ্জা পাবার বা হবার কিছুই নেই আপনি যখন অনবরত তবা করবেন এটা শয়তানের সাথে একটা কুস্তি লড়াইয়ের মতো প্রত্যেকবার যখন আপনি তবা করবেন শয়তান হেরে যাবে আপনি জিতে যাবেন কিন্তু যখনই আপনি নিরাশ হবেন আর তবা করে ছেড়ে দেবেন তখনই শয়তান আপনার উপর জিতে যাবে এবং আপনি নিশ্চয়ই চাইবেন না যে শয়তান জিতুক কখনো হাল ছাড়বেন না কখনো ভাববেন না যে আপনি কোন থেকে আর বেরোতে পারবেন না খারাপ কাজের সাথে লড়াই চালিয়ে যান গুনহের সাথে যুদ্ধ করুন হয়তোবা আপনার কোন একটা তবা এতটাই মনের গহিন থেকে বেরিয়ে আসবে যেই ডাক শুনে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আর আপনাকে জান্নাতের বাসিন্দাদের অন্তর্ভুক্ত করে দেবেন এত সব আয়াত এবং হাদিস থাকার পরেও আপনি কিভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারেন যখন আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন আল্লাহ আপনাকে কেন তবাহ করতে ডাকছেন তার তো আমাকে বা আপনার কোনো প্রয়োজন নেই তিনি অমুখাপেক্ষী তিনি সব কিছুর মালিক তিনি ডাকছেন কারণ তিনি আল রহমান সেই মহান রবের কাছে ক্ষমা চাইছেন যার দয়া আপনার মায়ের থেকেও বেশি ওসাল মোহাম্মদ ও আল্লাহ ওসালাম আলহামদুলিল্লাহ রেইনডো মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অথবা ফেসবুক পেজ ডব ডবুড ফেসবুক অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল ডবল ডাট